ইবনু উমর আদেলাহ তু আল্হ্ন বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রতি শনিবার কুবা মসজিদে আসতেন কখনও পদব্রজে কখনো সওয়ারিতে আবদুল্লাহ ইবনু উমর আদেলাহ তু আল্লাহ ঐরূপ করতেন